সম্মানিত দুই ভাতৃমন্ডলী আল্লাহ আলমিনের পরে আজ শনিবার চোদ্দশো বিয়াল্লিশ হিজড়ি মোতাবেক সাতই আগস্ট দুই হাজার একুশ ধারাবাহিক আলোচনা শারহুস্না এমাম্বার বাহারি রাহমতুল্লাহ থেকে পর্ব নম্বর একুশ আজকে তার মধ্যে বলছেন লেখকান এবং আহলে সুন জামাত বিশ্বাস রাখে বেআরাতিন মালাকান প্রতিটি बिस्टिर बेघमला बृष्टि फेरस्ता मालायका रहे नतः तीन साम যে ফেরস্তা আকাশ থেকে অবতরণ করেন অনেকগুলি আয়াতে আল্লাহ রাবুল্লাহ আলমিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন পাক পবিত্র পানি বর্ষণ করেন অবতরণ করেন এসব কথা রয়েছে তার নাম আকাশ সামাউন মানে আকাশ আরবিতে হ্যাঁ সামাউন শব্দটি উৎপত্তি হচ্ছে সমুণ থেকে সমু মানে সুউচ্চ। যা ওপরে সেটা হচ্ছে সমা এজন্য। दूरे की मेघमला मेघमला के बोला सामा बोला मान आकाश जी ফেরা কি নিযুক্ত করেন আল্লাহ রবুল্লাহ বলছেন যে হাত তা ইত আহা হাইস আমার যাতে করে সেই ফোটা কে প্রতিটি ফোটা কে নেক্ষেপ করেন যেখানে আল্লাহ রব্লা নির্দেশ প্রদান করেন কি করবে নেক্ষেপ করবে হ্যান আল্লাহ আল্লাহ রব্লা তাহলে কত ফেরিস্তা রয়েছে মালায় ফেরিস্তার সংখ্যা কত বেশি রয়েছে এই আসার থেকে এই বর্ণনা থেকে জানা যায় এটি রসরম বর্ণনা নয় নেই এই মর্মে এই মর্মে কিছু আসার বর্ণনা এসেছে কতিপয় তাবেইন থেকে তবে তবে বলেছেন তখন সেটা একবারে মন হওয়ার সম্ভাবনা কম জি নিশ্চয় তারা জেনেছেন থেকে। তবে জানার ক্ষেত্রে একটা শুধু থেকে যায় সম্ভাবনা যে সেটা হতে পারে এই সিলসিলাটা রসুল্লাস পর্যন্ত পৌঁছেছে আবার হতে পারে যে ইসরায়েলই বননা কারণ কিছু সাহাবাইকেরাম ইসরায়েলি বর্ণনা মানে ইয়ুদি খ্রিস্টানদের সব রেবায়ত রয়েছেন তসির তাবার ইতে রয়েছে আরো অনেক এতে রয়েছে বিশেষ করে যারা আহলি কিতাব থেকে ইসলাম গ্রহণ করেছেন এবং আহলি কিতাবের আলেম ছিলেন বর্ণনা গুলি মুসলিম এসেছে বা তার অনুপ্রবেশ ঘটেছে যেমন কাবুল আহবার বিশেষ করে কাব আল আহবর রাজি আল্লাহ উমার রোজি আল্লাহ জামানে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি বড় আলেম ছিলেন ইয়াহুদ আব্দুল্লাহ বিন সালাম তো এটাও হইতে পারে এই জন্য কতটা এটি অথেন্টিক বিষয়টি মানে দলিল ভিত্তিক অল্লাহ তাল আলম যে প্রতিটি বৃষ্টির ফোটার সাথে এক একজন আল্লাহর আল্লাহর সেনাবাহিনী মানুষ শুধু ফেরিস্তা নয় কিন্তু আল্লাহ সেনাবাহিনী আল্লাহ মানুষ আল্লাহ রা সেনাবাহিনী জেন সমস্ত মকলুকাত আল্লাহ রব্বাল সেনাবাহিনী এই করোনা মহামারী জি আল্লাহর আব্বরের সেনাবাহিনী আসমানি জমিন তার মধ্যে আছে ব্যাংক জি আজাব হয়ে এসছিল সেনাবাহিনী এবং ইসরায়েল বা এদের জন্য কি বলছে ফেরাও ফেরাউনের অনুসারীদের জন্য আলোচনা করেছে মঙ্গলবার মামুরে প্রতিদিন সত্তর হাজার করে ফেরিস্তা প্রবেশ করেন এক হাজির হন একবার ঢোকার চান্স মিলে তারপরে কিয়ামত পর্যন্ত আর পালা আসবে না সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার করে ঢুকতে আসে কিয়ামত পর্যন্ত আর ওই যে বাইতুল প্রথমে তাদের শুরু হয়েছে আর ঢোকার কোনো চান্স আসবে না পালা আসবে না তাহলে কত ফেরিস্তা রয়েছেন সমস্ত ফেরিস্তার সরদার হচ্ছেন নেতা হচ্ছেন দায়িত্ব সেরা ইসুলা হচ্ছেন রিবরাই এই ছিল বিষয়টি জি এই রেওয়ায়ত গুলি তফসি তাবারিতে রয়েছে দুরসুর রয়েছে তারপর লেখক বলছেন বিশ্বাস রাখে যখন নবী সাল্লাম বদরের দিনে বদরের প্রান্তে কুপে নিক্ষিপ্ত কাফেরদের দেহের সাথে কথা বলেছিলেন কালিবাল এমন কূপকে বা কুয়াকে যে কুমার উপরে পাট থাকে না পাট বুঝেন তো কুঁয়া দেখেছেন মাটির কুঁয়া দেখেছেন না ইটের ইটের বাঁধা কুঁয়া দেখেছেন তো ওপরে ওপরে নেই মাটি বরাবর হয়ে আছে কিছু কিছু কূপ হয়তো পরিত্যক্ত হয়ে গেছে কুয়াগুলো অথবা ওই কুঁয়া খোদাই করা হয়েছে কিন্তু বাঁধানি হয়নি মাটির ওপরে আর ঘেরাটা দেখ। যে কুয়াগুলি ঝুঁকিপূর্ণ যে কোনো মানুষ অথবা মেয়েরা তারপরে গবাদি পশু পড়ে যেতে পারে যার ওপরের কোন হারাটা নেই প্রাচীন আহলাল কালিব কালিবালা কুপওয়ালা কুপওয়ালা মানে যারা নিহত হয়েছিল তাদের সংখ্যা কত ছিল চব্বিশ জন তারা বর্ণিত বলছেন তিনি যে আন্নাস আনা নবী আল্লাহিস নবী সাল্লাহ বদরুদ্দিন নির্দেশ দিলেন যখন বিজয় লাভ হইল তার মধ্যে নেত্রী স্থানীয় হমরা চুমড়া গুলা চব্বিশ জনিস চব্বিশ জনের কথা রয়েছে ওতে রয়েছে যখন ফেলে দেওয়া হইলো ওদের লাশগুলিকে তাদের নাম ধরে তাদের বাপের নাম ধরে নবী সাল্লাম ডাক দিলেন কুপের কিনারে গিয়ে ডাকতে শুরু করলেন এইভাবে আবু জাহালকে অতবা সেবা রবি যত হালাক হয়েছিল সবগুলিকে নাম ধরে ধরে ডাকতে শুরু করা যে তোমরা আল্লাহ আনুগত্য করতে এখন বুঝতে পারছো এতদিন তো অসন্তুষ্ট ছিলে ক্ষোভ ছিল যে কি মোহাম্মদ কি বলে সাল্লাহ কেন তার কথা মানব এখন তো আনন্দ লাগছে মনটা চাইছে যে হাইরে যদি আল্লাহ কথা মেনে নিতাম মা নিঃসন্দেহে যা আমাদের সাথে আমাদের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেছেন প্রতিশ্রুতি করেছেন তা আমরা পেয়ে গেছি কি প্রতিশ্রুতি লাগলে বান্না কথা বল্লা আল্লাহ লিখে রেখেছে তোমরাই শক্তিশালী হবে ওরা নিচে থাকবে তোমাদের শত্রুরা কাফের মুশেখরা ইনকুন্ন তুমি শর্ত হচ্ছে মমিনই তো হবে শর্ত লাগিয়ে আল্লাহ আদা করেছেন আল্লাহ খেলাফত দেবেন খেলাফত নেওয়ার জন্য শর্ত লাগানো আছে শর্ত পুরা করেন তাহলে আমাদের করণীয় হচ্ছে শর্ত পুরা করে শর্ত পুরা আল্লাহ আল্লাহর কাজ করবে আল্লাহা পূরণ করবেন মোহম্মিনের সাথে আল্লাহ করেছেন যারা সৎ ডুবে আছে জাতির নাস্তিকতাই ডুবে আছে জাতির অসংখ্য মানুষের ফরোজ অহরহ ছাড়ছে সালাদ থেকে উদাসীন গাফের কি করে সাহায্য নেমে আসবে মন গড়া ধর্ম জামাত এই ধর্ম আল্লা নাজল করেননি যে ক্ষমতা নেওয়ার জন্য এই রকমের আপনি যেকোনো ভাবে হোক না কেন পৌঁছিতে পারল টার্গেট शर्त पूरा करणी लम्बा आते समय शक्तिशाली करुषे को शर्तारत करा कबर वजारूजा मुक्त हईते पीर पूजा मुक्त हईते অন্ধত্ব মুক্ত মুক্ত হইতে হবে দলিলের অনুসরণ করতে হবে এত বড় এমাম বলেছেন এত বড় হুজুর বলেছেন ভুল হইতে পারে আমরা পেয়ে গেছি যে আমাদের রব আমাদের সাথে ওয়াদা করেছিল এই ছিল ওয়াদা বিজয়ের ওয়াদা ফাহাদুয়া তো মা ওয়াদা রব্যাক্কা তোমরা কি পেয়েছ তোমাদের সাথে এই লা পেয়েছ কি কষ্ট সেই সময় এই কথাগুলি শোনায় তাদের আজাব তো চলছেই কবরের আজাব তো চলছে কাফের পাপিষ্টের মরার পরে আজাব শুরু হয়ে যায় আপনি দাফন করেন না করেন আপনি এমন দেহের সাথে কথা বলছে দেহগুলির সাথে কথা বলছে যার কোন আত্মা নেই আত্মাবিহীন দেহের সাথে কথা বলছেন ওরা কি শুনছে আপনার কথা নাইমিনি বকা হচ্ছে কথা বলা হচ্ছে যে কথাগুলি আওয়াজে শুনছো তার চেয়ে বেশি ওরা শুনছে তুমি তাদের চেয়ে দিবে সেই শোনো না আল্লাহ শোনার ক্ষমতা দিয়েছেন সব সময় ওরা শুনে একদল এখান থেকে নিয়েছে এটি একটি মত সঠিক হচ্ছে যে মৃতরা যখন আল্লাহ শোনান শোনাতে পারবে না যদি এখানে উদ্দেশ্য হচ্ছে যারা চোখ বন্ধ করে নিয়েছে কান বন্ধ করে নিয়েছে তাদেরকে পারবে না কিন্তু তাদেরকে তুলনা করা কার সাথে তোমার কাজে সতর্ক সাবধান করে কে শুনবে কে মানবে ওটা তার কাজ তার ক্ষমতা আল্লাহ দিয়েছেন কবুল করার কিন্তু সে সেই ক্ষমতার প্রয়োগ করেনি তখন আল্লাহ তো ওফিক এই ছিল এবং সেই মুসলিম থেকে আর লেখক বলছেন যে বদরের কূপে কাফেরদের মৃতদেহের সাথে নবীম কথা বলেছেন এটা আমরা ইমান রাখি কারণ নবীল বলেছেন তারা শুনে এবং আহ মাত ইমান রাখে বেআা মারেদা কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় মারা দেহি তার রোগের ওপর তার ব্যাধের ওপর আল্লাহ তাকে মানুষ অসুস্থ হইলে বেকার যায় না হাতিসের ব্যাপারটা বিষয়টা একেবারে ভালো আর ভালো কল্যাণ আর কল্যাণা বাহু সারা সাকারা ফাঁকা না খায় যদি সুখ আসে কোন শারীরিক কোন অসুবিধা নাই বিপদ আবাদাই কোনো কিছু নেই আর্থিক কোনো সংকট নেই আলহামদুলিল্লাহ সুক্রিয়া দেখা খাইল্লা এটা করলেন কর ভাই তার জন্য সুক্রিয়াও এবাদত আসা বহু আর যদি আর যে আর্থিক হোক সবার তাহলে কি করে মমিন ধৈর্য ধারণ করে কমিন ধৈর্য ধারণ করেন না যারা পাপ তারা ধৈর্য ধারণ করে না যারা নামে শুধু কথিত মমিন মুসলিম এইরকমই কাফের ধৈর্য ধারণ করে না ও প্রাকৃতিক ভাবে যতটা ধৈর্য ধারার হা হতা করার পরে ধৈর্য ধারণ করে কিন্তু ধৈর্য যে ধারণ করা তো ভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য এইভাবে এবাদত কত ধৈর্য ধারণ একমাত্র মমিন করে সবার আর সবর করা হচ্ছে এবাদত শুক্র এবাদত সাবরও তো মমিনের দুটি অবস্থা মানুষের দুইটি অবস্থা হয় ভালো নয় মন্দ ভালো হইলে শুক্রিয়া এবাদত আর মন্দ হলে সাবর ধৈর্য থাকানা খায়ের তাতেও তার কল্যাণ হয় তো আল্লাহ রাবুল আলমী নেকি দিয়ে থাকেন গোনা ঝরে থাকে মর্যাদা উঁচা হয়ে থাকে আর মর্যাদা যায় আল্লাহ রাবুল আলমিন হয়তো আপনাকে আমাকে অনেক উপরে পৌঁছাতে চান কিন্তু আমাদের ইমান আমল নফর এত এবারি কিনে কোন রকম হয়তো ফরেজ করছেন তারপর হয়তো অনেকে গোনার সাথে জড়িত অনেক কাবিরের সাথে অধিকাংশ কাবিরের সাথে জড়িত যার ফলে ওইখানে পারে না তাহলে আল্লাহ যা পৌঁছাবেন বিভিন্ন আলোচনায় রয়েছে এই মর মেহাদিস রয়েছে রসোর উল্লাহ বলেছেন যে কোনো মুসলিমকে যদি কোনো কষ্ট পৌঁছে এই কোনো কষ্ট একটা কাটা লাগু আল্লাহ তার গোনাগুলিকে ঝরিয়ে দিন কেমন তাহু তুষা যারা তো আর যেমন গাছের পাতাগুলি ঝরে পড়ে বসন্তকালে বসন্তকালে ঝরে পড়ে পেকে গেলে এই হাদিস ও শহীদ রয়েছে তাকে শহীদ বললে শহীদ নয় আল্লাহ যাকে শহীদ বলবেন তিনি শহীদ আল্লাহর খাতায় যদি শহীদ না হয় সারা দুনিয়া যদি একমত হয়ে একবার অমুক শহীদ শহীদ নয় এবং আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্য যেটা লক্ষণ বলা হয়েছে সেটা হচ্ছে অন্যদের কে যদি কেউ আল্লাহর কালিম আল্লাহর জমিনে শক্তিশালী হোক উঁচু হোক এই জন্য যদি সে রনক্ষেত্রে যায় আর সেখানে যদি কাফের হাতে মুশ্রেকের হাতে শহীদ দুই রকমের হাকিকি শহীদ শহীদুল মারিকা যার রণক্ষেত্রে গিয়ে আল্লাহ শহীদ এ চার হুকমি শহীদ বিধানে দিক থেকে মর্যাদা দি শহীদ বিধানে। সব পার্থক্য গুলি রয়েছে আর ওই মর্যাদার শহীদ নয় যে মর্যাদার শহীদ হচ্ছে নিহত হয়েছে আল্লাহর থাকে আল্লাহ অনেক বড় প্রতিদান দিয়ে থাকে নেই মর্মে কোরআনী কেদিমা আয়াত রয়েছে হাদিস যারা আল্লাহ এবং রসুল গুনের প্রতিছে করতে গিয়ে বলেছেন জান্নাতে নবীন আরো কিছু বৈশিষ্ট্য আছে যার ফলে তার নাম সিদ্দিক হয়েছে আকা রোজি আল্লাহ সিদ্দিক তো আলেম ছিলেন না এই উন্মত নার পর বড় আলিম সবচেয়ে বড়ো আলিম বলতে হবে তো ওলামা দুই রকম আছে এই ক্ষেত্রে যারা জান্নাতি আবার একদল তারা দুই ভাবি ভক্ত এলমের সাথে আমল আছে অনেক বেশি এবং ইমান ইকিন এর উচ্চ মর্যাদা লাভ করেছে যার ফলে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তা সিদ্দিক তারা ওল্লামার সাথে সোহাদার সাথে সোহাদা ওলামাকে সোহাদাকে যখন কেন বলা হয়েছে কারণ তারা তহিদের সাক্ষ্য প্রদান করে পড়াশোনা করে যারা তহিদ সন্নতান ধর্ম কর্ম করছে আর ওই সবের প্রচার প্রসার করছে তাদের ওলামা দেশীয় এলা হচ্ছে আমাদের দেশীয় ভাষার আল্লাহ রে তারা নয় তারা হচ্ছে যাদের যারা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত এদেরকে আল্লা শাহেদ আল্লাহ শাহেদা শব্দটি এখানে উল্লেখ করেছেন সোহাদা তারা বহু বচন শহীদের সাক্ষ্য সাক্ষ প্রদান করে অনুরহম তাদের জ্যোতি রয়েছে যেই জ্যোতি তাদের সামনে ডানে ছুটাছুটি করবি আর কোনো তাদের পেরেশানি হবে না জাননাথে পৌঁছতে পক্ষাতের মন আসে সুরে হাজি আল্লাহ বলেছেন যে অন্ধকারে তারা নিমজ্জিত থাকবে যারা আলোতে একটু আলো আমরা নি তোমাদের আলোতে অন্ধকারে তো আমরা হাবুটুবু করছি যেতে পারছে না দিকে যাব একটু রাস্তা দেখা আমাদেরকে আলোটা দেওয়া ফালতাম পিছনে গেছি খুঁজো মুসলিমরা জানাতি না বলবে যে যা পিছনে গিয়েছি কারণ পিছন দিকে খুঁজো এমন একটা প্রাচীর আল্লাহ সৃষ্টি করে দেবেন ফজর আইন ভিতর দিকে রহমত রহম জানা তিদিন আর কারো ছেলে মেয়ে হবে আলহামদুম মাহুম একসাথে একই অন্য ছিলাম না একই সংসারে ছিলাম না ওই জন্য তারপর আয়াত আছে একসাথে ভাই একই রুমে থাকতাম দীর্ঘদিন একই সাথে লেখাপড়া করছে অপাঠি একই সাথে সৌদি আরবে আল্লাহ ইসলামের দিয়েছেন ইমানে দিয়েছেন আল্লাহ শুক্রিয় করে শেষ করা যাবে না কাফার উপরে যারা কাফি রক্ষা যাবে আয়াতন আমার আয়াতাম করবে আশা বলছেন তারাই হচ্ছে শহীদের সাধারণ মানুষ তো বাদ দেন আমাদের অনেক দিন ভাইরা ঋণের ক্ষেত্রে উদাসীন পরে টাকা পেয়ে গেছে আর কি আমি আমার মতো দেবো সোজা নয় মুক্তি নেই মুক্তি নেই জাকাত শহীদের মতো কারণেই কারণেই কারো তারপর শহীদ কাল্লা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ঋণ মুক্ত না হবে ঋণ মুক্ত না হবে জানাজার জন্য আগে পরিশোধ করে তারপরে জানাজা পড়তেন আর না হলে বলতেন সাল্লো যাও জানাজা পড়ো আমি জানাজা পড়বো না এদের জি কত বড় অপরাধিতা হইলে ঋণী ব্যক্তি ঋণ অবস্থায় যদি মারা যায় এই বিষয়গুলি কি আমাদের কিছু কাজে আসবে কোনো কিছু কাজে আসবে। সব বর্বাদ হয়ে যাবে আল্লাহ হেফাজত করে আল্লাহবাদ করে আল্লাহ যেন আমাদেরকে কারো কারো সামনে ঋণী না করে আল্লাহা প্রয়োজন দেখি এদিক উদি হাত পা মেরে দেখি কারোর কাছে পাওয়া যায় কিনা আল্লাহ সাহায্যে আসবে যতটা ইনকাম আছে সেই অনুযায়ী চলে। দেখেন বরকত আসে অবশ্যই শহীদ সম্পর্কে কথা হাদিস মুসলিমের আঠারোশো ছিয়াশি নম্বর হাদি আব্দ আমার আজ থেকে বন্ধিত তারপরে বলছেন লেখক নতুন একটি কথা যেটি খন্ডন করছেন অপ্রাপ্ত বয়স্করা ছেলে মেয়েরা যারা নাবালক ছেলে মেয়ে তাদের কি যদি দুনিয়াতে ইহ জগতে কোন আঘাত লাগে কোনো আঘাত লাগে কোন জায়গায় আঘাত খেলো পড়ে গেল আছাড় খেলো অথবা কোনো কিছু লেগে গেল ইয়া আলামুন তারা ব্যথিত হয় কিন্তু জনৈক ব্যক্তি তার যুগে এম্বার পাহারির যুগে তার নাম ছিল বক্র তার নাম ছিল বক্র সে খুব প্রসিদ্ধ লোক না তার আহেদ জাহেদ ব্যক্তি ছিলেন এই বকরের মামা আব্দুল ওয়াহেদ আব্দুল ওয়াহে ছেলে মানে কি এই আব্দুল ওয়াহেদ আল বসরির ভাইনা আঘাত খেলে আঘাত লাগে এবং ব্যাথা পায় কেন বললাম কারণ আবদুল ওয়াহেদ আল বসরির ভাইগনা বকর বলেছে তালা বলেছে বাচ্চাদের ব্যথা লাগে না গেলে তো বলছেন যে সে বলেছে লাই আলমুন বাচ্চাদেরকে ব্যথা লাগে না সে মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলেছে এই কথাটি ইমাম ইবনা হাজ রাহমতুল্লি তা ফসল আম কিতাবে উল্লে করেছেন এবং এমাম আবুল হাসান আস আরি উ্লে করেছেন মাকালাতু ইসলাম নে এই কিতাগুলিতে কথাগু রয়েছে বন হাজু আহমতুল্লাহ আলা খন্্ডন করত বলেছেন এই বাকরের যে হাদা এন কেেতা ও সাম্জিনলা জাজিন ফিল বাতিলি তবে ন্্য তা ফল আয়ানেল এটি হচ্ছে যারা ঝাওড়াাঠে বাতিল ঝগড়াটে লোক হ্যাঁ লোক তাদের এরকম বিচ্ছিন্ন মত তবে কথা মতক্ষে যা দেখছি যা আমরা যা আমরা অনুভূত আমাদের কাছে অনুভব করছি আমার ছেলেটা পড়ে গেল আর কান্নাকাটি শুরু করতো ব্যথা না হয়েছে তেমনি কান্নাকাটি করছে তাই না তো দেখতে পাচ্ছি আমার অনুভব করছি তারপরে বলা যে ছোট বাচ্চারা আঘাত খেলে ব্যথা পাই না তাদের এটা ভুল সকলে একসময় কচি কাছা ছিলাম নাবালক ছিলাম কুন্না আর আমরা বিশ্বাস রাখি ছোট থেকে আমাদের কত ব্যাথা পেয়েছি কি ব্যথা পাইনি ব্যথা পাননি এমন আছে গাছতেও পড়েছে কেউ আর কিছু হয়েছে আছা খেয়েছেন ব্যথা পেয়েছেন কেউ কম কেউ বাচ্চা দৌড় বিছানাতে কত যে আছাড় খায় হ্যাঁ আর কত ক্ষতি হয় তো ব্যথা অবশ্যই পাই না হলে চিল্লাই কেন না কুন না বাইরে আমরা কষ্ট পেতাম আমরা নিজেরাই মনে আছে আমাদের এই কথা বলছেন রহমতুল্লাহ আলেহী জি তারপরে বলছেন আরো জেনে রাখো যে জান্নাত আল্লাহ রহমত ছাড়া যাওয়া যায়না তো দুহা আছে আর কত কি আছে জাকাতের পরে নফল দান খায়রাত ও ডেল করে আরো শ্যাম নফল শ্যামের শেষ নেয় আর নফুল হেষ নাই আর কত রকমের যে আমল তারপর আপনি আমল দিয়ে যদি আল্লাহ বলেন এই তোমার চোখের মূল্য কত দুনিয়াতে মূল্য লাগান তো দেখি কারোর কাছে যদি একটা চোখ চাওয়া হয় যে তোমাকে এক লাখ রিয়াল দু একটা চোখ নিয়ে নেব দুই লক্ষ রিয়াল দুটো চোখ দেবে দশ লক্ষে এক মিলিয়ন জানা তোমাকে সৌদিনের স্বপ্ন সৌদিন বেঁচে থাকতে পারবো সেই জন্য কিন্তু যদি এরকমটা হইতো চোখের মতো হইতো তাহলে কখনো কোনো মানুষ আমি কেউ স্ত্রী দিতে রাজি হইত না অনেক জায়গায় স্ত্রী রাজি যে একটা দিলাম বাঁচাইলাম না কখন রাজি হত না আল্লাহ তাহলে কত এই যে আল্লাহ মস্তিষ্ক স্মৃতিশক্তি মস্তিষ্ক পাগল না পাগল কত মূল্য দেখেন তো এই যে কথা বলছি বাক শক্তি মূল্য জিভাই যে যখন স্বাদ চলে যায় সে করোনা আক্রান্ত হয়েছে আল্লাহ কিচ্ছু স্বাদ পায় মহিলারা যখন পেটে গর্ভ ধারণ করে কোন স্বাদ পায় না সব পানি আর পানিও জুবিল্লা ওরাই বুঝে আমি শুনে বলছি বা পড়িয়া বলছি আল্লাহ হক কত বড় নিয়াম যখন এই স্বাদটা ফিরে আসে জিবাতে জাননাতে যাবে জান্নাত আল্লা রহমত ছাড়া পাওয়া যায় না তবে আল্লাহর রহমতের মাধ্যম হচ্ছে ইমান এবং নেমল আল্লাহর রহমত পাওয়া যাবে না যতক্ষণ ইমান এবং নোমল শিরক মুক্ত ইমান কুফরি মুক্ত ইমান মোনাফিক মুক্ত ইমান মুক্ত ইমান এবং আল্লাহ রাজা ভয় করবেন বলছেন যে আল্লাহ রহমত ছাড়া কেউ জাননাতে যেতে পারবেন এই মর্মে হাত রয়েছে শহীদ বোখারি ছয় হাজার মুসলিম দুই বলছেন কঠোর পরিশ্রম এব করতে গেলে আগামী চলে আসবে কিছুদিন পরে একবারে বরবাদ হয়ে যাবেন তখন ওই তো একদম বিরক্ত ছেড়ে দিতু সুসংবাদ না কোন ব্যক্তিকে কখনো তার আমল জানাতে নিয়ে যেতে পারবেন আপনিও আপনার আমল দিয়ে জানাতে যেতে পারবেন না বলছেন ওয়ালা আনা আমিও আল্লাহ যদি আল্লাহ আমাকে রহমত দিয়ে ঢেকে নেন তাহলে অবশ্যই ঢাকবেন ক্ষেত্রে আমল সবসময় করে যেতে হবে কিন্তু নফলের ক্ষেত্রে মাঝে মাঝে তাহাজ পড়লেন খুব বেশি লম্বা করে আর একবারে ছেড়েই দিলেন যেমন অনেকে শীতকালে তাহাজ পড়ছেন ঘন্টা আর গ্রীষ্মকালে ছেড়েই দিলেন না না এটার চাইতে ভালো হচ্ছে যে আপনি আধা ঘন্টা পড়েন পনেরো মিনিট পড়েন যাই পড়েন কিন্তু গোনা ছাড়া আজাব দেবেন না তাহলে গোনা আছে তাহলে আজাব বে গুনা পরিমাণ এই যে গোনা কম আজাব বেশি হয়ে গেল অথবা আ গোনার তোলনে আজাব কম হয়ে গেল না কোন হালকা অপরাধীকে বড় শাস্তি দেওয়া দেওয়া হইলো আর বড় অপরাধীকে হালকা শাস্তি দেওয়া হইলো দেওয়া হইল না হ্যাঁ কত বুঝতে কিন্তু না আল্লাহর কাছে না বেকাদের জনবি ভালো মন্দ মানুষ সবাইকে যদি আজ সবাইকে আজাব দেব কাউকে বা সবাইকে শাস্তি দেবো পানিশমেন্ট করবো বলছেন আল্লাহ আলম না সবাইকে যদি আজাব দেন অথচ সারা জীবন আল্লাহর থেকে উদাহরণ দিয়েছিলাম নিজের জিনিস নিজে খরচ করছেন কেউ যদি বলে আপনি এই খরচ খরচ করেছেন তো জবাবটা কি দেন আপনারা অং তোমার বাপের টাকা খরচ করছি আমি আমার টাকা দিয়ে যাওয়া ইচ্ছা চলি তাই না যদি আমি আমার সৃষ্টি আমি সৃষ্টি করেছি আমি যদি সৃষ্টি না করো সৃষ্টি করেছি আমি আজব দিচ্ছি আমার সৃষ্টি এর আমরা সবাই আল্লাহ বুঝতে না আপনি একটা ক্ষুদ্র একটা ক্ষুদ্র একটা মানুষ যদি এই কথা বলার ক্ষমতা রাখেন অথচ ওগুলো আল্লাহ যে আপনি মালিক রেখেছেন ভালো জায়গায় খরচ করেন উপকারী জায়গায় খরচ করেন আর যে একটু খরচ করে আল্লাহ রাস্তায় আল্লাহ সন্তুষ্টিমূলক কাজ করেন তারপরে আপনি বাহাদুরি দেখাচ্ছেন বলছেন যে আমি আমারটা খরচ করেছি যা ইচ্ছা তাই করি গেলাম এখন হোটেলে আমি একটা মিল একজন খেলাম পঞ্চাশ জল খরচ করে দিলাম কেউ যদি বলে যেতাম আপনি তো একটা বোকালো দশটা বারো টাকাতে এক প্লেট পাওয়া যায় বাঙালি হোটেলের আপনি পঞ্চাশ টাকা খরচ করেন বলে আমাকে বোকা বলো তুমি আছোকে আরে আমি আট টাকা পঞ্চাশ কে একশো রি আলম খরচ বোঝা গেছে বলার ক্ষমতা থাকে তো আল্লাহ রাবুল্লা যদি বলেন তিনি হক হাকেমিন আমি আমার মান্দা সমস্তকে ফেরিস্তা জিনিস সবাইকে ভালো বন্ধু সবাইকে আমি জানি গাই আলমন আল্লাহ কেউ যদি অন্যের অধিকার নেই অন্যের জিনিস নেই সে জালেম তাই না আপনি অন্যের হক মানেন তাহলে জালেন কিন্তু আপনি যদি নাজ্য অধিকার আদায় করেন আমি জানেন না আল্লাহুল রাখো ভালো করে যে সৃষ্টি আল্লাহ আর হুকুমও চলবে আল্লাহ সৃষ্টি যখন আল্লাহর তো হুকুম কার চলবে হুকুম যেমন আল্লাহ হুকুম করেন আমি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম আল্লাহ ইচ্ছা করলে করতে পারেন কিন্তু আল্লাহ করবেন না কারণ তিনি বলেছেন হার তো জুল্লা জুল হারাম করেছি ও হারাম আওতোার যদি মাঝেও ক্ষেত্রে শাস্তি দেবেন আলুল খালকল আমরো তার জন্য সৃষ্টি মানে সৃষ্টিও তার হুকুমতার আল খালকো খালকো সৃষ্টি তার আল্লাহ কারো জিজ্ঞাসা করার অধিকার নেই করানি কমে যেমন আয়াত রয়েছে মর্মে আল্লাহর বলছেন লাউস আলু আম্মা ইয়ফ আলু আহম ইউস আলু আল্লাহ যা করে সে সম্পর্কে তাকে জিজ্ঞাসা করার অধিকার নেই তবে সৃষ্টি মানুষকে জিনকে জিজ্ঞাসা করা হবে তারা কেন করলেন কিভাবে আল্লাহর মাঝে এবং আল্লাহর সৃষ্টির মাঝে কেউ সেখানে দখলদারি করতে পারে না দখলদারি করতে পারে না যে আল্লাহ তুমি এই লোকটাকে এইরকম আজব কেন দিল এই লোকটাকে এইরকম অসুস্থ কেন রেখেছো আল্লাহ এ কথা বলার কারো অধিকার নেই আল্লাহর সৃষ্টি আল্লাহ কাউকে অসুস্থ করে পরীক্ষা করেন কাউকে আল্লাহর আল্লাহ তুমি কেন ধন দৌলত দিল এই দখলদারীবেনা এখানে কারণ সৃষ্টি আল্লাহ হুকুম আল্লাহর যার ক্ষেত্রে আল্লাহ ইচ্ছা হুকুম করেছেন কোন তার কাছে ধন দৌলত অঢেল ধন দৌলত হয়ে যাও কোন এই ব্যক্তি রুগী হয়ে থাকো ঘোড়া হয়ে যাও দুর্ঘটনার শিকার হও কোন ফেক আল্লা এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে ওসহমাইন